পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ হবে জীবন কথা فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا الله رحي جد كورت تقول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 আল্লাহর বাণীকে সর্বোচ্চ আইন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করা সাহাবিরা জিহাদ বলতে যুদ্ধবিগ্রহকে বুঝেছেন তাদের পরবর্তী প্রজন্মও একইভাবে বুঝেছেন আর আমরা আগেই বলেছি ইসলামের প্রথম তিন প্রজন্ম ইসলামকে সবচেয়ে ভালোভাবে বুঝেছে কাজেই যে কোনো বিষয়ে সন্দেহ বা বিভ্রান্তি থাকলে আমাদের উচিত এই তিন প্রজন্ম সেই বিষয়কে কিভাবে বুঝেছে সেটা জানার চেষ্টা করা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 আল্লাহ অন্য সকল যুদ্ধ হলো অন্যায় ওর পক্ষে যুদ্ধ কাজেই ইসলামের দৃষ্টিতে রক্তপাত নিষিদ্ধ শুধু ব্যতিক্রম হল জিহাদ ফি এর পক্ষে দলিল হল যারা ইমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগতের পথে সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে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 যা কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট আল্লাহর রাস্তায় ইমানদারদের যুদ্ধ একটি প্রশংসনীয় বিবাদত ইসলামের দৃষ্টিতে যে কোন যুদ্ধের উদ্দেশ্য হবে আল্লাহর দিনকে সুসংহত করা এই কারণে জিহাদ ফিসাবাহ ছাড়া অন্য কোনো যুদ্ধের বৈধতা ইসলামে নেই ইসলামে জিহাদের একটাই উদ্দেশ্য আর তা হল শুধুমাত্র লা ইলাহা ইল্লাহ এই কালিমার জন্য যুদ্ধ একমাত্র এই যুদ্ধই হল ন্যায়ের পক্ষে যুদ্ধ এই যুদ্ধই হলো একমাত্র বৈধযুদ্ধ আল্লাহতালা হলেন আল খালিক বিশ্বজগতের সৃষ্টিকর্তা তাই বৈধতা ও অবৈধতাকে সংজ্ঞায়িত করার অধিকার একমাত্র তাঁর যে কোনো আইনকে বৈধতা এবং অগ্রাধিকার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ উদাহরণস্বরূপ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সপ্তাহের সাতটা দিনই সমান কিন্তু আল্লাহ সুবাহ মাতালার কাছে শুক্রবার সপ্তাহের বাকি দিনগুলোর থেকে অধিক পছন্দনীয়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 বিজর রাতগুলোর মধ্য থেকে আল্লাহ আজাল লাইলাতুল কদ নির্ধারণ করেছেন যেটি বছরের শ্রেষ্ঠতম রাত যে কোনো কিছুর পবিত্রতা ও যে কোনো কাজের বৈধতা প্রদানের মালিক কেবল আল্লাহ এখন আসা যাক জিহাদ মূল উদ্দেশ্য কি জিহাদ ফি সাবিল্লার মূল উদ্দেশ্য হলো মানুষকে অন্য সব কিছুর দাসত্ব থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ তালার দাসে পরিণত করা সুতরাং সৃষ্টির দাস না হয়ে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 ইসলামের মধ্যে প্রবেশ করানো হয়েছে এবং এর ফলে তারা জান্নাতে প্রবেশ করেছে আমরা দেখি গড়পর্তা মানুষ দিনের ব্যাপারে খুব একটা চিন্তিত নয় বা কনসার্ন না হোক সে মুসলিম বা অমুসলিম রসুলুল্লাহ সাল্লু আলিহাস্লাম যখন মক্কাবাসীদের ডেকে বলেছিলেন আমি এসেছি তোমাদেরকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতে তখন আবুল আহাব কোন পাত্তাই দেয়নি উল্টো সে রসুল্লাহসাল্লু আলিহাস্লামকে বলেছিল ধ্বংস হোক তোমার হাত এইসব অনর্থক আলাপ করার জন্যই কি তুমি আমাদের ডেকেছ আবুল হবের বিরক্তির কারণ হল সে তার দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে এসেছিল এই ভেবে যে রসুল্লাহ সাল্লাহ আলীত্বপূর্ণ কিছু বলবেন আল্লাহ রসুলের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সত্যি কিন্তু আবুল হবের কাছে তা গুরুত্বপূর্ণ মনে হয়নি কারণ সেখানে দুনিয়ার লাভের কোনো কথা নেই তাই যখন আবুল হাব দেখতে পেল যে রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম সবাইকে তাওদের পথে ডাকছেন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 অন শাসন ব্যবস্থা কখনোই ইসলামের উত্থান মেনে নিতে পারে না আর তাই ইসলাম ও বাতিলের চিরন্তন সংঘাতের বাস্তবতা হল এটাই যে যখনই কোনো রসুলকে কোন জাতির কাছে পাঠানো হয়েছে তারা তাদের বিরোধিতা করেছে ইসলামের আদর্শকে কখনোই কাফিররা বিজয়ী হতে দিতে চায় না কারণ ইসলামের উত্থান মানেই হল বাতিল ও জালিম শক্তির পতন আধুনিককালের রাষ্ট্রগুলো এর ব্যতিক্রম নয়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 তখনই তারা সেই স্বাধীনতা কেড়ে নেয় প্রকাশ্যে ইসলামের উপস্থিতি অনেক দেশেই খুব সীমিত পর্যায়ে আছে আর একান্ত ব্যক্তিগত বিষয়ে স্বাধীনতা খর্ব করার ঘটনা আমরা বেশ কবছর ধরে দেখতে পাচ্ছি পশ্চিমা অনেক দেশে বোরকা ও নিকাপ পরা স্বাধীনতা এখন আর নেই ইসলামের সাথে সাংঘর্ষিক বিশ্বাস ও মূল্যবোধের প্রতিবাদ করার অধিকার একটি অন ইসলামিক রাষ্ট্রের থাকে না কুফরী শক্তি সময়। ইচ্ছে করে একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করে রাখে যেন সমাজের মানুষ ইসলাম থেকে দূরে থাকে ইসলামের প্রতি আগ্রহী না হয় মক্কায় ঠিক তাই হয়েছিল কোরাইশদের প্রপাগান্ডায় মক্কার অনেক মস্রিকরাই আগ্রহ থাকা সত্ত্বেও ইসলাম গ্রহণ করেনি খোদ নবীজের চাচা আবু তালিব গোত্রে প্রধান হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণ করার সাহস দেখাতে পারেননি যদিও তিনি মন থেকে ঠিকই জানতেন তার ভাতিজা মোহাম্মদ সাল্লু আলী আসলাম ছিলেন সত্য নবী।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 এই ধর্মের শাসন মানুষের উপর জুলুম করেছে ঠিক একই কথা বলা চলে বর্তমান মতাদর্শগুলোর ক্ষেত্রেও জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতার জয় জয়কার এই যুগে গণতন্ত্র আর শান্তি প্রতিষ্ঠার নামে জাতিসংঘ আর রাষ্ট্রীয় বৈধতার লাইসেন্সে যে পরিমাণ খুনোখুনি সম্পদ লুণ্ঠন দখলদারিত্ব আর জুলুম হয়েছে তা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি দুঃখজনক হল এসবের অসারতা প্রমাণ হওয়ার পরেও আমরা মুসলিমরা ইসলামকে বাদ দিয়ে এই বাতিল আদর্শের পক্ষে বলি আওরে যাচ্ছি ইসলাম এসেছে এই মিথ্যা বাতিল মাহবুদের জুলুমের শাসনকে উৎখাত করতে আর এই উৎখাত করা প্রক্রিয়ার নাম হল জিহাদ সাহাবিদের কাছে জিহাদ মানে ছিল মিথ্যা বিরুদ্ধে যুদ্ধ করে সত্যকে প্রতিষ্ঠা করা আর তাই তারা আরব মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন রোমান খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন পারস্যের মাজুসিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন জেরুসেলাম থেকে ইহুদিদের কর্তৃত্ব প্রতিস্থাপন করেছেন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 জাহালিয়াতি শাসন ব্যবস্থাকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র হাতে তুলে নেয় কিংবা কথাও কাজ দিয়ে সক্রিয়ভাবে ইসলামের বিরুদ্ধে প্রবাগাণ্ডা চালায় ইসলাম প্রতিষ্ঠায় বাধা দান করে ইসলাম তাদের বিরুদ্ধে জিহাদের আদেশ দেয় জিহাদের বিভিন্ন নিয়ে জিহাদের হুকুম নাজিল হয়েছে কয়েকটি ধাপে ইমাম ইবনুল কাইম রেহেমাহুল্লাহ তার জাদ আল মাদ গ্রন্থে বলেছেন প্রাথমিক যুগে জিহাদ নিষিদ্ধ ছিল জিহাদ করার জন্য অনুমতি দেয়া হয়নি কিছু মুসলিম মাক্কী যুগে একবার নবিজি সাল্লু আলিহাস্লামের কাছে জিহাদ করার অনুমতি চাইলেন তখন নবিজি তাদেরকে বললেন তোমরা ধৈর্য ধর আমি এখনও যুদ্ধ করার ব্যাপারে আদেশপ্রাপ্ত হইনি মাক্কী যুগে অস্ত্র না ধরাই ছিল মুসলিমদের উপর হুকুম প্রথম ধাপে রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম মুসলিমদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন মক্কায় যারা ইমান এনেছিলেন তাদের উপর কাফেররা নানাভাবে অত্যাচার করত তবুও তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হয়নি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 যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যাদের সাথে কাফেররা যুদ্ধ করে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম সুরা আল হাজ আয়াত উনচল্লিশ অর্থাৎ জিহাদের অনুমতি প্রদান করা হয়েছিল দ্বিতীয় ধাপে মদিনার প্রাথমিক দিনগুলোতে জিহাদের অনুমতি দেয়া হয় কেউ কেউ বলে হিজরতের আগেই এই ব্যাপারে অনুমতি দেয়া হয়েছিল কিন্তু জিহাদের আসল প্রশিক্ষণ মদিনাতে শুরু হয় তৃতীয় ধাপে তাদেরকে আক্রমণকারী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেওয়া হয় আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সুরা পাকারা আয়াত একশো তৃতীয় ধাপে আল্লাহ আজাল কেবল সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিহাদ করার আদেশ দিলেন অর্থাৎ আগে কেবল ছিল অনুমতি এখন সেটা হল আদেশ আর এরপর সর্বশেষ ধাপে নির্দেশ এল এবং এর মাধ্যমে আল্লাহ তালা উম্মার জন্য চূড়ান্ত বিধান প্রকাশ করলেন এই ধাপে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামকে সমস্ত কাফিরদের বিরুদ্ধে তারা সীমালঙ্ঘনকারী হোক বা না হোক সকল কুফুরি শক্তির বিরুদ্ধে ব্যাপকভাবে আক্রমণাত্মক জিহাদ করার নির্দেশ দিয়েছেন আর মুশ্রিকদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ কর যেমন তারা তোমাদের বিরুদ্ধে সকলে একযোগ যুদ্ধ করে সুরাত এ সম্পর্কিত একটি হাদিস রয়েছে যা বিশ জনের ইবনে অমারু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলী বলেন আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইল্হ নেই ও মোহাম্মদ সাল্লু আলী আসসালাম আল্লাহ রসুল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 এই ঘটনা সারে আয় নাখলা বা নাখলার সামরিক অভিযান নামে পরিচিত এই ঘটনার পর কোরাইশা যখন মুসলিমদের উপর সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিল তখন মুসলিমদের প্রতিরক্ষার প্রয়োজনে জিহাদ করা অত্যাবশ্যক হয়ে পড়ল আর তাই এই পর্যায়ে আল্লাহতলা জিহাদকে তাদের উপর বাধ্যতামূলক হুকুম হিসেবে জারি করলেন বায়াতে আঁকা এই বিষয়ের উপরেই অঙ্গীকার করেছিলেন আনসাররা এর আরো কিছু বছর পর যখন মুসলিমরা একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করল তখন তাদের উপর জিহাদের সর্বশেষ ও চূড়ান্ত হুকুম নাজির হল এখন মুসলিমরা যে কোনো কাফির রাষ্ট্রে ইসলামী শরিয়া কায়ে করার উদ্দেশ্যে নিজ থেকে জিহাদ শুরু করবে এই জিহাদের নাম হল আক্রমণাত্মক বা অফেন্সিভ জিহাদ বা জিহাদাত তালাব আল্লাহ রুসুল্লাহ আলি আসালামের ইন্তেকালের সময় সমগ্র আরব তার নেতৃত্ব স্বীকার করে নেয় আরবের বাইরে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 এই সময়টায় দুটো বড় ফিতনা আবিভূত হয় প্রথম ফিতনা ছিল ক্রোসাদের ফিতনা তারা জেরুসালেম সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কিছু জায়গা দখল করে নেয় আর দ্বিতীয় ফিতনা ছিল বর্তমান কালের মঙ্গোলিয়া থেকে এই ফিতনার মাধ্যমে আব্বাসীয় পরিবারের পতন ঘটে এই দুটো ফিতনা আপত্তিত হওয়ার পর মুসলিম বিশ্বে আবার প্রতিরোধমূলক বা আত্মরক্ষামূলক জিহাদের আবেদন ও প্রয়োজনীয়তা তৈরি হয় এবং আল্লাহর ইচ্ছায়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 এরপর জিহাদের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইবাদতের স্থানসমূহকে সুরক্ষিত রাখা আল্লাহ তালা বলেন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 কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান সুরা মোহাম্মদ আয়াত চার সুতরাং সশস্ত্র যুদ্ধ হলো মোমিন ও কাফির উভয়ের জন্য পরীক্ষা পরীক্ষাস্বরূপ জিহাদের মাধ্যমে আল্লাহ মোমিনদেরকে ধৈর্য পরীক্ষা করেন যেমনটা আল্লাহ বলেছেন সুরা আল ইমরানে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 জিহাদ হল ইসলামের শত্রুদের মনে ভয় ধরিয়ে দেওয়ার একটি মক্ষম ইবাদত আল্লাহ বলেন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 যুদ্ধ কর ওদের সাথে আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দেবেন তাদের লাঞ্ছিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদের জয় করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন আর দূর করবেন তাদের মনের খব। আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাত্ম আয়াত চোদ্দ এবং পনেরো জিহাদের মাধ্যমে আল্লাহ তালা কাফিরদের ষড়যন্ত্রকে ধুলিশ করে দেন তিনি বলেন সুতরাং তোমরা তাদেরকে হত্যা বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন আর আপনিই মাটির মুষ্টি নিক্ষেপ করেননি যখন তা নিক্ষেপ করেছিলেন বরং তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং আল্লাহ যেন ইমানদারদের প্রতি এহসান করতে পারেন যথার্থভাবে নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী পরিজ্ঞাত আর এমনিভাবেই আল্লাহ নস্যাত করে দেবেন কাফেরদের সমস্ত কলা কৌশল এবং আঠেরো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 وَمَا لَكُم لا تُقااتِلونَ فِي سَفيل لللهِ وَالْمُْتَّ فينَ مِن الرجَالِ وَنِّسَاءِ وَالْوِلدانَان الَّينَ يَقولُلونَ رَبَّّن أَنْ خُررجناَا مِهذِهِ القَرَةِ الظَّانمِ أَهْلُهَا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 হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই জালিম অধ্যপথ হতে মুক্তি দাও তোমার পক্ষ হতে কাউকে আমাদের অভিভাবক বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে আননিসা আয়াত দ্বিতীয় পরিস্থিতি যদি কাফেররা কোন মুসলিম ভূমিতে আক্রমণ করে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিস্থিতি এই ব্যাপারে ইসলামের ফকিহগণ একমঞ্চে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 তাদের স্বভাব ফিরাউনে দল এবং তাদের আগের লোকদের মতো যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আল্লাহ তাদের গুনাহের তরুণ তাদেরকে পাকরাও করলেন আল্লাহ শাস্তি অত্যন্ত কঠোর সুরা আলে ইমরান আয়াত এগারো নিশ্চয়ই আল্লাহ তালা জুলুমকে হারাম করেছেন এমনকি কাফিরদের উপর জুলুম করাও হারাম সে জুলুম মুসলিম করুক আর কাফেররা করুক ইসলামে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জোর দেয় সামর্থ্য থাকা সত্ত্বেও মুসলিমরা যদি মজলুমদের সাহায্য না করে তবে তারা গুণাহার হবে শাইক সাল্লাভি বলেন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 এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ ছিল কারণ প্রত্যেক যোদ্ধার খরচ বহন করার মতো সামর্থ্য রসুল্লাহ সাল্লু আলী হাসলামের ছিল না প্রত্যেককে নিজের খরচ নিজেকেই বহন করতে হতো রসুল্লাহ সাল্লু আলী হাসলাম সাহাবিদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়েছিলেন সাহাবিরা শারীরিকভাবে শক্ত সমর্থ ছিলেন তারা যে কোনো ধরনের কাজ করতেন তাতে তাদের যথেষ্ট শারীরিক দক্ষতা ছিল তবে কিছু ক্ষেত্রে তাদের দক্ষতা অর্জনের প্রয়োজন ছিল যেমন মক্কা ও মদিনার আশেপাশে কোনো সমুদ্র ছিল না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 আর তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি প্রদান করা হবে তোমাদের প্রতি কম দিয়ে অত্যাচার করা হবে না সুরা উকবা ইবিন আমির রাজো থেকে বর্ণিত একদিন রসুল সাল্লু আলী ওসালাম মিম্বারে বসে সুরা আনফালের এই আয়াতটি পাঠ করে বললেন ইন্নাল কুয়ার রামি ইন্নাল কুয়ার রামি ইন্নাল কুয়ার রামি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 ভাবে প্রস্তুত হতে ও জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ হতে সাহায্য করে আল্লাহ বলেন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 নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের যান আর মাল কিনে নিয়েছেন কারণ তাদের জন্য বিনিময়ে আছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে অতপর তারা দুঃমনদের হত্যা করে এবং নিজেরা নিহত হয় আর এই ওয়াদা তার উপর অবশ্যই পালনীয় যা আছে তাও রাত ইঞ্জিল ও কর আনে আল্লাহর চেয়ে আর কে বেশি নিজ ওয়াদা পালনকারী কাজে তোমরা যে ক্রয় বিক্রয় সম্পন্ন করেছ তাহার জন্য আনন্দিত হও আর এটাই হল মহাসফলতা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 আল্লাপাক তাকে নামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন, আর সেও তা স্মরণ করবে এরপর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন দুনিয়াতে তুমি কি আমল করেছ উত্তর সে বলবে আমি তোমার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে লড়াই করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় সে জন্য তুমি লড়াই করেছ আর তোমাকে দুনিয়াতে তা বলাও হয়েছে অতপর তার ব্যাপারে আদেশ দেয়া হবে তখন তাকে উপর করে টেনে হিচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে অতপর যে ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে সে নিজে দিনী ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে আর পবিত্র কোরআন অধ্যয়ন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে তাকে আল্লাপাকের দরপারে হাজির করা হবে অতপর তিনি তাকে নিয়ামত সমহের কথা স্মরণ করিয়ে দেবেন এবং সেও তা স্মরণ করবে অতপর আল্লাহ তাল্লাহ তাকে জিজ্ঞেস করবেন এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপনের জন্য তুমি কি আমল করেছ উত্তরে সে বলবে আমি স্বয়ং দিনী এলিন শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির নিমিত্তে কোরআন তেলাওয়াত করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এই জন্য এলিম শিক্ষা করেছ যেন তোমাকে বিদ্যান বলা হয় এবং এজন্য কোরআন অধ্যয়ন করেছ যাতে তোমাকে কারই বলা হয় আর তোমাকে বিদ্যান ও কারইও বলা হয়েছে অতপর ফেরেস্তাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে সুতরাং তাকে উপর করে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে অতপর এমন এক ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহ দরবারে উপস্থিত করা হবে যাকে আল্লাহতালা বিপুল পরিমাণ ধনসম্পদ দান করে বিত্তবান করেছিলেন তাকে আল্লাহ আল্লাতালা প্রথমে প্রদত্ত নেয়ামতসমূহ সমূহ স্মরণ করিয়ে দিবেন।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 যাতে তোমাকে বলা হয় সে একজন দানবীর সুতরাং তোমাকে দানবীর বলা হয়েছে এরপর ফেরেস্তাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে নির্দেশ অনুযায়ী তাকে উপর করে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে হাদিসটি বর্ণিত আছে সহি মুসলিম শরীফে উনিশশো পাঁচ হাদিস নেতৃত্ব অধ্যায়ে জিহাদের জন্য আত্মিক প্রস্তুতির আরেকটি দিক হল নিজের অন্তর থেকে দুনিয়ার প্রতি ভালোবাসাকে তুচ্ছ করে দেয়া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 আমরা আমাদের আজকের পর্ব শেষ করব জিহাদের কিছু ফজিলত বর্ণনা করে আবু আনহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসল সাল্ল আলী হাসালামের কাছে এসে বলল আমাকে এমন কাজের কথা বলে দিন যা জিহাদের সমতুল্য হয় তিনি বলেন এরকম কিছু নেই এরপর তিনি বললেন তুমি কি এতে সক্ষম হবে যে মুজাহিদ যখন বেরিয়ে যায় তখন তুমি মসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে ইবাদত করতে থাকবে এবং এতটুকু আলস্য করবে না আর সিয়াম পালন করতে থাকবে এবং সিয়াম ভাঙবে না লোকটি বলল তা কার সাধ্য আবুহায় রাদিয়াল আনহু মন্তব্য করেন মুজাহিদ তখনও নেই পায় যখন তার ঘোড়া রশিদে বাধা অবস্থায় ঘোরাঘুরি করে এই হাদিস থেকে বোঝা যায় যে একজন মুজাহিদের স্বয়াব ক্রমাগত সালাদ ও সিয়াম রাখার চেয়ে বেশি দুই নম্বর মুসলিমরা যখন দাবুকের যুদ্ধ থেকে ফিরে আসল তখন রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম মো আজ এবেন জবাল রদিয় ডেকে বললেন তুমি যদি জানতে চাও তবে আমি তোমাকে দিনের মূল ভিত্তি স্তম্ভ আর চূড়া সম্পর্কে বলব ইসলাম হল দিনের ভিত্তি এর স্তম্ভ হল সলাথ আর এর চূড়া হল জিহাদ ফি সাবিল্লাহ তিন নম্বর অমার ইবেন ওবায়দুল্লাহর দাস আবুল নজর রদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি অমার ইবেন ওবায়দুল্লাহর লেখক ছিলাম তিনি বলেন আমার নিকট আবদুল্লাহ ইবেন আউফা রদুল্লাহ আনহু একটি চিঠি লেখেন তখন আমি হারুরিয়ার দিকে অভিযানে বের হয়েছিলাম আমি চিঠিটি পড়লাম তাতে লেখা ছিল কোন এক সম্মুখ সমরে আল্লা রুসুল্লাহ আলী আসাল্লাম সূর্য ঢলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন এরপর তিনি সাহাবিদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন শোনো তোমরা শত্রুর সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার আকাঙ্ক্ষা করো এবং আল্লাহ আল্লাহতালার কাছে নিরাপত্তার দোয়া চাইবে কিন্তু যদি তোমরা কখনো শত্রুর সম্মুখীন হও তখন ধৈর্য ধারণ করবে জেনে রেখো তরবারে ছায়াতলের জান্নাত এবং চার নম্বর জাইদেবিন খালিদ আল জুহানি রাজিয়াল্লাহ আনহদীকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলিবাস্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুজাহিদের যুদ্ধোপকরণ সংগ্রহ করে দিল সেও জিহাদে অংশগ্রহণ করল আর যে ব্যক্তি কোনো মুজাহিদের পরিবার পরিজনের তত্ত্বাবধান করল সেও জিহাদে অংশ নিল সবশেষে বলা যায় সামরিক প্রশিক্ষণের উপর এই ব্যাপক গুরুত্ব দেখিয়ে দেয় মুসলিমরা একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল এই ধরনের ক্ষেত্রে পুরো সমাজের ব্যাপক সামরিকায়ন করা হয় এবং সমাজের মনোযোগ ও প্রচেষ্টার একটা বড় অংশকে সমরশক্তির পেছনে ব্যয় করা হয় যেন তারা নিজেদের প্রতিরক্ষা করতে পারে রসলুল্লাহ সময়ে এভাবেই মুসলিম সমাজ নিজেকে প্রস্তুত করেছিল নবগঠিত ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম মুসলিমদেরকে তাদের যান মাল কথা দিয়ে কাফিরদের সাথে যুদ্ধ করা নির্দেশ দিয়েছেন আজকের পর্ব এতটুকুই परवर्ती पर्व आलोचना कर प्राथमिक जुगे किटना प्रोजेक्ट संपर्क অথবা ইউট্যুব চ্যানেল ডবল্যু ডবল